আপনি খালি ঘুরতেই থাকবেন এই এটাকে এটাকে আল্লাহ আমিনের অর্থ হলো আল্লাহ আল্লাহ তুমি কবুল করো এই সুরাল পা বলার পরে এখানে কয়টা পক্ষ একটা পক্ষ হলো আল্লাহ এবং বান্দা আল্লাহ এক পক্ষ বান্দা এক পক্ষ তারা তৃতীয় পক্ষ আবার ইহুদিরা এক পক্ষ পক্ষ এক এক এখানে আল্লাহ পক্ষ বান্দা যিনি চলা তাদের করতেছেন তিনি এক পক্ষ আবার এখানে উপস্থিত আছে তারা এক পক্ষ আবার ইহুদি নাসার কথা এখানে আসছে তারও এক পক্ষ হ্যাঁ তো पृथि मखलुक वैशिष हलो जो बसि चाहब बसि नाराज होकर जो बेसि चाहें तीकता যতাইবেন কিন্তু আল্লাহ তাহলে আপনার আমিনের দ্বারা আল্লাহ খুশি হচ্ছেন আবার যেই বান্দা ছাড়ছেন সেই বান্দারও ফজিলত হচ্ছে স্বভাব হচ্ছে আমিন বলার দ্বারা আর মালাইকার যে পক্ষ শুনতেছে তারাও সাথে সাথে কি বলে আমিন বলে তারাও বলে যে আল্লাহ তোমার বান্দা যাতেছে আপনার জন্য আল্লাহ মানুষ দুর্বল মানুষ দিয়ে দাও মুস্তাকিমের হেদায়ত দিয়ে দাও কিন্তু ইহুদিয়ার খ্রিস্টানেরও শুনলো তারা শুনি কয় সর্বনাশ এই লোক তো আল্লাহ কাছে দোয়া করতেছে আমারও তো গজবের জন্য দোয়া করতেছে করে আমরা শেষ করে দিচ্ছি মুসনাদে ইমা আহমদের হাদিস আবুদাউদের হাদিস তিরমিজির হাদিস ওয়াই লিভ হ থেকে আমি পিছনে ছলা তদায় করছি করার সময় আমি দেখলাম কি নবী সালাম গরিল বললেন এরপরে নবী সাল সাল্লাম বললেন কি আমিন অনেকে আমিন বলেন আসলে হবে আমি দেখলাম এতক্ষণ পর্যন্ত নবী সালাম যেই লাহানে যেই সুরে কোরআন তালাবাদ করতেছিলেন আমিন বলার সময় নবী সাল সালামের আওয়াজটা আরো অনেক বেশি সম্প্রসারিত হয়ে গেল সভা এই হাদিসটা ইমামে মোসনাদে আহমদ আবু দাউদ এবং তিরমিজির হাদিস যে করবাম উচ্ছসরে বলা বা সজ আওয়াজ করে বলা এটা মানসুখ হয়ে গেছে মানে প্রথম দিকে বলছেন পরে বলেন ইমাম ইবনে হাজার বলছেন যেই সাহাবি হাদিস বর্ণনা করছেন এই ওয়াহিদিন হজর রাদি आवाज होता है आवाजा मान स्वच्छ আওয়াজ কমে যেত এই হাদিসটাও আছে একসাথে হাদিসটা বর্ণনা করে ইমাম তিরমিজি বলতেছেন যে শুনেন এই যে হাদিসটা আপনাদের কাছে বর্ণনা করলাম এটা আমার ইয়ার মধ্যে পাবেন আমরা আলোচনা করব হাদিসটার মধ্যে একটা বড় দোষ হলো যে এই হাদিসটা হবে মাদিহা সাউতাহু এই রাবি বননা করি বননাকারী ভুলবশত খাফাতা বিহা সাওতা কথাটা কি বুঝে আসছে আচ্ছা আরো বুঝে আসবে পরবর্তীতে যখন আলোচনা করব। মানে জোরে থেকে এসেছে নবী সালাম যখন গাই মাদম বলতেন তখন আমিন বলতেন হাতমা মাইয়ালি হেমিনা সফেলা করতেন সেখানে কি মাইক ছিল কারণ এত দূর পর্যন্ত তো আপনি খালি মাইক ছাড়া যদি তালাবাদ করেন তো ওইটা তো ফিছন পর্যন্ত যাওয়ার কথা না এজন্য প্রথম ডাকাত প্রথম সারির শুনতেন इबने माजा, कुतनी। बेशी फायर तजी मस्जिद मस्जिद कैपे उठत अल्लाहब मटिर मसजिद मस्जिद बिल्डिंग मस्जिद ना বিল্ডিং মসজিদে না গুম গাম আওয়াজ হয় আপনি জোরে আসতে বললি অথবা মসজিদ ওই মসজিদটা হইতো এই আওয়াজে ফাইয়ার তাজ্য ফাইয়ার্জ মানে কম্পন সৃষ্টি হইত এটা হলো হাদিস। এভাবে আরো অনেকগুলো হাদিস আছে